আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত আইছি ইসলামী আখিদার কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে সালাদ সংক্রান্ত বিষয় কারণ ইসলামের একটি বিশেষ ওখান হচ্ছে সালাদ এই কারণে जो आकदा सम्पर्क आलोचना चले साल मैं किस कथा क्जेगे आल्ला इबादत कराए कित कमे आल्लाह इबादत करा जा शुरू है तकबीर दिए शेष है सालाम दिए এটা হচ্ছে সারাতের সংজ্ঞা এখন হচ্ছে আরেকটা বিষয় জানার মধ্যে অবস্থান খুবই শুরছে এবং তার মর্যাদা অনেক বেশি এবং এই ব্যাপার বোঝার জন্য আরো কয়েকটি ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে যেগুলো আপনার চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে ইসলামের দ্বিতীয় দ্বিতীয় আল্লাহ এবং রসুলের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পরেই তার অবস্থান দ্বিতীয় নম্বর আছে সালাট হচ্ছে ইসলামের মেরুদণ্ডের মতো ইসলামের একটু ভিত তহিদের পরেই ইসলাম নির্ভরশীল হয় এই ভীতের উপর হচ্ছে এই সালাদ টা হচ্ছে ইসলাম এবং এই টা ফরজ করা হয় আকাশে মেয়াজ রাত্রিতে কোন ছাড়া কারণ অন্যান্য এবাদত হজরত জিবরিলের মাধ্যমে নাজিল করা হয়েছে কিন্তু এবারটা সরাসরি এই বাদ্যাদ মর্যাদা বুঝতে পারি যে ইসলামের সালাতের মর্যাদা কতটুকু এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে হবে সেটা আছে সালাতের ফজিলত কি কারণ যে কোনো ব্যাপারে কষ্ট করতে তখনই মন চায় যখন আপনি লাভটা বুঝে আসে এই কারণে আমরা সালাতের কিছু ফজিল কথা উল্লেখ করছি তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সালাদি আল্লাহ নূর যে সালাদ হচ্ছে আসলে মুসলিম স্বরূপের হাদিস এবং এই দ্বিতীয় নম্বর হচ্ছে এই সালাদের মাধ্যমে মানুষের পাক মুছে দেওয়া হয় হজরত আবুদী রাতের একটি হাদিসের মধ্যে রসুল আক্রমস বলেন আপনার একটি নদী থাকে সেখানে সে যদি প্রত্যেক দিন পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে আহ সাবেক রে লাইফ সেই না তার শরীরে পাঁচবার গোসল করলে ময়লা থাকবে কিভাবে এই পাঁচ বেলা সালাতের মাধ্যমে তার সমস্ত গুণাকে মুছে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় বুখারি মুসলিমের হাদিস হ্যাঁ আরেকটি ব্যাপার হচ্ছে যে সালাদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের একটি তিনি বলেন সময় মতো সালাত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বুখারি মুসলিমের হাদিস এখন আমাদের আরেকটি বিষয় জানতে হয় সেটা হচ্ছে যে পাঁচ বেলা সালাত আদায়ের বিধান কি फरज चाह पुरुषा चाहसे मे हम्म फरज एवं अनेक गो प्रमाण रही कुरान्यापारे सकल मुसलमान एकमत যে তোমরা সাথে রুখু করো দ্বিতীয় নম্বর প্রমাণ হচ্ছে হজরত আবদুল্লাহ নমর হাদিস মানে নামা সালাদ পরিত্যাগকারের বিধান কি হম যা যার উপর সালাদ ফরজ হয়েছে এবং সে একেবারেই পড়ছে না সে কাফের এই ব্যাপারে সমস্ত আলেম একমত কোন মতভেদ নেই যে সে বড় ধরনের কাপের যে কারণে সে ইসলামী মিল্লাত থেকে হয়ে যাবে। এবং সে ইসলাম থেকে মোরতাদ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরেকটি ব্যাপার কেউ যদি অলসতা করে ছাড়ে হম সুতরাং এই অলস্যতা যদি দীর্ঘায়িত হয় যে তার অলস্যতা বোঝা যায় না বরং ইচ্ছার দখল আছে এরকম বোঝা যায় সেটাও কিন্তু কুহুরির কারণ বিশ্বজ্ঞ আলমদের মুসলিমের হাদিস যে নিশ্চয়ই একজন ব্যক্তি এবং তার মুসিক এবং কাফের হওয়ার মাঝে ব্যবধান হচ্ছে সালাত পরিত্যাগ করা সুতরাং সালাত পরিত্যাগ করলে সে কাফের মুর্শিক হয়ে যাবে এবং যদি সালাত পড়ে তাহলে সে মুসলমান থাকবে দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে আল্লাহর সাথে এই চুক্তি যে চুক্তিটা সেটা হচ্ছে সালাদের চুক্তি সুতরাং হম আমাদের সাথে আমরা চুক্তি করেছি আল্লাহর সাথে সালাত পড়ব আর কাফেরদের কোনো চুক্তি নেই সুতরাং যেই ব্যক্তি এই সালাদটাকে পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে এটা মুসলিম আহমদের হাদিস তিরমিজের হাদিস নাসারের হাদিস এবং মাজার হাদিস সুতরাং এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সালাত পরিত্যাগ করা এবং যিনি সালাত পরিত্যাগ করছেন যেটা তিনি পড়ছেন না তাহলে সেটা অবশ্যই ইচ্ছা আর ইচ্ছা যদি হয় তাহলে তার কুফুরীর ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে মন্ত্রিকা সালাতের মধ্যে আমবেদন হাকত যে ইচ্ছাকৃত সালাদ পরিত্যাগ করবে সে কা যাবে সুতরাং ব্যাপারটা আপনার খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে আপনার চিন্তা করতে হবে কখনো এটার মধ্যে হালকা ভাব জানা না আসে অনেকে সালাতে গুরুত্ব দিচ্ছেন না কিন্তু সেই ব্যক্তি কখনো দুনিয়ার সাথে মিলিয়ে দেখছেন না অনেকে দীর্ঘদিন সালাদ ঘটনা কি তখন সে বলে অলসতা করে পড়ছে না কিন্তু তার এই কথা মিথ্যা আপনি দুনিয়ার সাথে মিলিয়ে দেখেন কেউ যদি আপনার কোনো কোম্পানিতে কাজ করে যদি সে দীর্ঘদিন আপনি ডিউটি নাদায়। একদিন দুদিন যদি ডিউটি না দেয় অলস্যতা করে সে যদি বলে আমি ঘুমেছিলাম এসে সেটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু কেউ যদি একবারে এক মাস পুরেই ডিউটি দিচ্ছে না তারপরে জিজ্ঞাসা করলে যে অলসতার কারণ পারছি না কেউ করছেন কালো বিশ্বাস করবে না আল্লাহর ক্ষেত্রে গেলে কেন অলসতা আপনার বছর বছর চলবে কিন্তু মানুষের ক্ষেত্রে তো চলবে না হ্যাঁ এটা অবশ্যই ইচ্ছা আপনি ইচ্ছে করেই পড়ছেন না একজন মানুষ হওয়ার সময় রাত্রে হ্যাঁ মসজিদে আজান হয়ে গেছে তিনি সিদ্ধান্ত নিয়ে এনেছেন আমি মসজিদে যাব না তাইলে এটা ইচ্ছা কিন্তু নাম ছাড়া হইলো নাকি অলসতা অলসতা কাকে বলে যে আমার একটা কাজ আছে হ্যাঁ আমি একটু পরে পড়তেছি সামনের মসজিদে গিয়ে পড়বো তারপরে দেখা গেছে যে সামনের মসজিদে গিয়ে পড়া হয়নি মানে সে জামাত হারিয়ে ফেলেছে পরবর্তীতে অলসতা বলে মানে একটু পরে পরে পড়ব করেছে অথবা করে এমনকি এমন কি হতে পারে যে আস্তে পড়বো পড়ব করে শেষ পর্যন্ত নামাজের টাইমটা আপনার চলে গেছে তখন সে পরে অন্য নামাজের টাইমে পড়ছে এটার নাম হচ্ছে অলসতা হুম কিন্তু একবারে আপনি পড়বেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমি মসজিদ যাবো না চেষ্টা করি হ্যাঁ তাইলে হয় দুনিয়ার সাথে মিলানোর চেষ্টা করি ধর্মীয় ব্যাপার গুলোকে তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিন